শ্রোতা উপস্থাপিত হচ্ছে জালালাইন থেকে আযাত এবং সেই অঙ্গীকার যে অঙ্গীকার তিনি তোমাদের কাছ থেকে নিয়েছেন আপনি যা নির্দেশ দেবেন এবং যা থেকে আমাদেরকে বারণ করবেন সেটা আমাদের পছন্দনীয় হোক অত অপছন্দনীয় সব বিষয়ে আমরা আপনার আনুগত্য করবো সঙ্গীকার ভঙ্গ করার ব্যাপারে আল্লাহকে ভয় কর্লা আলীদা বিমা আল্লাহর জন্য তার হক প্রতিষ্ঠাকারী হও। আল্লাহর জন্য তার হক প্রতিষ্ঠাকারী হক লিল্লাহ দ্বারা উদ্দেশ্য হল ইখলাস সুহাদা আবিল কিস্ত এবং ইনসাফহ ইনসাফের সঙ্গে সাক্ষী হিমানদের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন তাদের প্রতি জুলুম করতে ইনসাফ না করতে প্ররোচিত না করে আল্লাহ আল্লাহ করবে না করো না দেখো ইসলাম কিভাবে মুসলমানদেরকে হৃদায়ত দিচ্ছে একদিকে তো বলতেছে কাপের যেখানে পাহতো বেরে ফেল কখনো এমন বলে কিন্তু আবার আমার নির্দেশের বাইরে কারো প্রতি যেন তোমাদের থেকে বে না হয়ে এ আজিিল ফিল আদুব কলভালই সত্র মিত্র সভার সাথে জানতমাদের ইনসাফ পুন ণম আমালা হয়। হুয়া আকরাবলিত তাকুয়া এটাই তাখর নিকটতর অ নিকটতর। পত্্যাকুল্লাহ ইননাল্লহ হাবরুন্ নিমা আমালুন ফজাজ কম্ভ। ক আদাল্লাহ ল্লাধি না আমানু ও আমিলু সল হাতু আদাল হাসানা লাহুমাং ফিরা ও আজুনা আদিম তোমাদের প্রতি আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করো ইদ হাম্ম কৌমন যখন এক জাতি করাইশরা তারা তোমাদের প্রতি হাত বাড়াতে চেয়েছিল যেন হঠাৎ করে হামলা করে শেষ করে দিতে পারে আল্লাহ তোমাদের থেকে তাদের হাত প্রতিহত করেছেন তারা তোমাদের সাথে যা ইচ্ছা করেছিল তা থেকে তিনি তোমাদেরকে রক্ষা করেছেন বিশেষ কোনো ঘটনার দিকে ইশারা করছে মুফাসহীদদের মধ্যে কেউ কেউ বলেন যেমন না বরং কাফেরদের অবস্থাই তো এমন ছিল যে কাফেররা মুসলমানদের উপরে আসতো হামলা করার জন্য কিন্তু আল্লাহ কাফেরদেরকে রুখে দিতেন তখনও মুসলমানদেরও কিছু শহীদ হইত তো হালাতটা বলা হয়েছে আর কেউ কেউ কিছু ঘটনা উল্লেখ করছেন যেমন একটা ঘটনার পিছনে গেছে সলাতুল হৌফের ওখানে জোহরের নামা সাহাবিরা পড়তেছেন তো আফসোস করছে যে নামাজের সময় তো তাদেরকে ধরা যেত কিন্তু আসরের সময় আল্লাহ সালাতুল তা এর বিধান দিয়ে মুসলমানদেরকে তাদের থেকে বাঁচাই দিলেন আর আরেকটা রেওয়ায় কেউ কেউ বলেন যে ওই রসুল সাল্লাহ আলি এক যুদ্ধ থেকে ফিরছিলেন মশুর রেবায়ে তো সব সাহাবি বিভিন্ন গাছের নিচে আরাম করতেছেন রসুল সল্লা আলী একটা গাছের মধ্যে তলোয়ার ঝুলিয়ে শুয়ে পড়ছেন এক কাপের এসে তলোয়ারটা নিয়ে হুজুরকে জাগাইছেন বলছে মেননি আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে তো হুজুর আত্মিন সে আল্লাহ তো সে বসে পড়ছে কোন রোগে এমন আসছে তিনবার বলছেন সে বসে পড়ছে কোন রোগে আসছে হাজুর যে এসে ধাক্কা দিয়ে ফেলে পরে হুজুরে নিয়ে বলছে যে বললো কোন খায়েরা আফেস কোন খায়রা আফেস হুজুরের এরপরে সে চলে গেছে এটা এক রেওয়ায় আসছে আর কোনো রেওয়ায়ত আসছে মুসলমান হচ্ছে এই একটা আসছে আরেক একবার ইয়াহুদিদের এক কবিরা একটা কাজে তাদের কাছ থেকে ওই দিয়তের ব্যাপারে সহায়তা নেয়ার জন্য তোরা সদসাল আলী হাসলামের সাথে জাহিরিভাবে খুব তাজিম টাকরিমের মামলা করছে তো হুজুরে বলছি রসুল্লাহ রত তো দেয়ালটার পাশে বসে রাখলো হুজুরকে পাশে বসিয়ে উল্টা দিক থেকে একজনকে পাঠিয়েছে পাথর নিক্ষেপ করে হুজুরকে মেরে ফেলার জন্য পরে জিব আল জানাই দিয়েছেন তো হুজুরে উঠাই মুসলমানদের সাথে আল্লাহ যে সকল ওয়াদা ছিল এগুলো পূর্ণ করার জন্য এবং সেই ওয়াদার কথা স্মরণ রাখার জন্য আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিচ্ছেন মুসলমানদেরকে এবার বলতেছে যে দেখো আল্লাহ তালার পক্ষ থেকে যে ওয়াদা এটা শুধু তোমাদের সাথে এমন না বরং পূর্বে যারা ছিল তাদের সঙ্গে ছিল অতএব তোমরা এটাকে নতুন মনে করো না এবং যারা পূর্বে ছিল যাদের সাথে আল্লাহ তালা ওয়াদা ছিল মিসা আল্লাহ তালা নিয়েছেন তারা আল্লাহ তালার সঙ্গে সেই ওয়াদাগুলো রক্ষা করে নেই তাদের সাথে আল্লাহ তালা আচরণটা কি এটা তোমরা কি স্মরণ করো এবং তাদের মাঝে তাদের মধ্য হতে বারো জনকে তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিয়েছি নিযুক্ত করেছি বা থেকে একজন নাকিবান হবেন বিদী অঙ্গীকার পূরণ করার ব্যাপারে আর এটা আসতেছে তারপরে আবার নকিব নিযুক্ত করা হয়েছে যে তিনি খবরগিরি করবেন যে ওরা এই ওয়াদা রক্ষা করে কিনা আল্লাহ ওয়াদাটা নিয়ে তাদেরকে বলতেছে না আমি তোমাদের সবার সাথে আছি জমা সি কেনা শুধু হজরতের সাথে আছে করোনাকালীন কোন আয়াতের শব্দ দেখে তুমি এটা থেকে চার পাঁচটা ফাওয়ায় দিয়ে দিলা যে আমাদের বেলায় তো বলা হয় যে না আর হজরত আলী বলতেছেন এটা থেকে তুমি একটা ফওয়ায় বের করে দিলাম বলতেছে আমি তোমাদের সবার সাথে আছি এস কালে কি হবে কি জব তুমি কোনো জব নাই। এই পেচের মধ্যে করার দরকার টা আছে তোমার যেই ফায়দাটা এই মোকাশিলা বলে নেই ফায়দাটা তোমার বলার দরকার এই জন্য নিচ থেকে মানে কথা বলতে আর অন্য একজনে বলছে সেটা করা আমাদের একটু সতর্ক থাকাছে যে সকল মানুষরা ওনারা কিছুদিন আগে নামাজই না ওনারা যে নামাজ পড়তেছে দিনের কথাবার্তা বলতেছে ওনার থেকে এটা হতেই পারে যত বলতেছে এটাই তো আমাদের থেকে ভুলগুলো হয়ে গেলে এটার ক্ষতিটা অনেক বেশি মানুষে মানুষের কাছ থেকে একটা কথা শুনলে তারা এভাবেই এটাকে নেয় যে এটা আমার মতে আরেকজন জেনারেল শিক্ষিত ভাই বলছে তো পরবর্তীতে যদি কোনো একজন আলেম এটাকে ধরে দেয় সহজ এটা মেনে নে যে হ আগের জন্ত জেনারেল শিক্ষিত ছিল ইনি তো আলেম কিন্তু তুমি একবার একজনকে একটা ভুল কথা বলো এরপরে যদি আরেকজন খুব তাহকিকের সাথেও একটা কথা শোনায় মানুষের স্বাভাবিক আদৌ প্রথমবার কথাটা দিলে বসে আ তো তুমি কথাটা যদি ও বেলাতে হাকি বলছো কিন্তু কথাটা তো ওই ভাইয়ের দিলে বসে গেছে কেমন এখন আরেকজনে কোনলা দেখালেও বলবো যে আপনি কি বুঝেন আগের জন্য তো অনেক মোটা সোটা দেখা যেত অনেক বড় আলেন তো মুশকিল হয়ে যায় মানে এইটা দায়িত্ব করে থাকবে এই কথা বেশি বলতে পারা এটা আসলে কোনো কামাও না সাহাবিদের মধ্যে কামালটা ছিল যে কথা অনেক বেশি বলতে পারে আর পর ঘন্টা নতুন নতুন কথা বলতে পারে কথা না সাহাবিদের মধ্যে কামালটা আল্লাহ নাই যদি বিশ্ব জয়ের জন্য এই কামালটা দরকার দিতনা কিন্তু বিশ্ব জয় করে ফেলছে বোঝা গেছে যে ওনারা যেমন পারছে এই ওনাদের যে কামালটা দিছে এই কামালটা দিয়েই কোন একটা জাতি বিশ্ব জয় করে ফেলতে পারবে নতুন কোন কামাল ছাড়াই তাই না দরকার হইলে আল্লাহ সাহাবিদেরকে দিত না যেটা বলতেছিলাম যে নিজের থেকে তুমি দুই কেজি পানি দিয়া একবারে খাওয়া দাও দরকার না এটা মা আমি তোমাদের সবার সাথে আছি এই যে এটা হলো তর্জমা বলা লাগবে করে দাও তাহলে তুমি বলছো এটাও বোঝা যায় না তুমি আসলে বুঝে পড়তে চলে কোরআন শিখটা আসলে এইভাবে পড়ার অভ্যাসটা করো অন্তত নিজের যখন পড়ো আরবদের কোরআনতে লক্ষ যারা এমনি অনেক নামাজের মধ্যে তো টেনে পড়ে যান কিন্তু যখন ওনারা নানা খেয়াল করে বলেন বিশেষ করে ওনারা যখন এই কোনো ওয়াশ করেন বয়ান করেন তখন দেখে আরবরা কেমনি আয়াতগুলো পড়ে ওনারা তো আয়াত পড়ার পরে ভিন্ন বলবে এটা তো না আমরা যেহেতু তর্জমা বলি সেই আয়াতটা হয়তো লম্বা করে বলে ফেলি কারণ আয়াতের অর্থ কেউ বুঝে নেয় ওনারা তো আয়াতটাই বুঝাইতে হবে সেই যেখানে একটু ওকফা দেওয়ার দরকার সেখানে ওকফা বলিনি আর হয় মোতাহারিক হয়। কিন্তু যদি মোটার দিয়ে হয় তাহলে মান হয় একটা বস্তুর একদম একদম মানাটা বোঝাবে একদম মাঝখানে শুরুতে মান হবে শাকিনের আর যদি আর শাকিনো মোটার যদি পড়ো তাহলে এটার মান হবে একটা বস্তুর একদম মাঝখানে না এখানে হইতে পারে এখানে হইতে পারে একদম তারা সে অঙ্গীকারকে শোনাচ্ছেন কি জন্য এই যে দেখো ওরা অঙ্গীকার ভঙ্গ করছে এ কারণে আমি তাদের উপরে লানত করছি তাদের দিল শক্ত করে দিছি তোমরাও যদি করো তাহলে এটাও কিন্তু করবো ব্যক্তিগতভাবে তো কারোর সাথে আমার কোনো খাতির নাই তো ওরা এটা করছে এই ওদের দিল শক্ত করে দিছে তোমরা যদি করো তাহলে তোমাদের করে দেব আমি শক্ত করে দিয়েছি আর নগদ শাস্তি হলো সাইয়ার আর একটা সাইয়া হবে গুনাহের নগত শাস্তি হলো একটা গুণা হয়ে গেছে এটার পর আরেকটা গুণা হবে গুনায় গুণা টানে আর নেক আমলের নবত প্রাপ্তি হলো একটা নেক আমল করার পরে আরেকটা নেক আমলের তৌফিক প্রাপ্তা ওরা নকসি আঘাত করছে এই কারণে তাদের দীপ্ত হয়ে গেছে লাানত হইছে বলে তাই তিন সপ্তাহ হলো রাস্তা খুলে গেছে কি বললাম বলো ইন জামিন জাযাইল হাসানাতে আল হাসানাত বাদাহা ও মিন জাযাই সাইয়াতে আল সাইয়াত বাদাহা এই জুমলাগুলো শুনে সাথে ইনে মুখস্থ করতে করতে দেখেন অনেক جمله আকাবিরদের جمله ইবারাতগুলো মুখস্থ হবে ধীরে ধীরে একসাথে বসে করা হয় না এটা নিয়ম অনইত হয় না ওয়াজআ আননা কুলুবাহুম কাসিয়াহ লা তালিনু লিকুলুবিল ঈমান ইউহারিফুনাল কালিমাহ আম্মা ওয়াদিহি ইউহারিফুনাল কালিমাহ আই আল্লাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রসুল সাল আলীহা সাল্লামের সিফাত এবং তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল তার একটি অংশ তারা ভুলে বসেছে এবং তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল যেসব জিনিসের দ্বারা এর একটি অংশ তারা ভুলে বসেছে ভুলে বসেছে মানে ভুলে যাওয়া জরুরি না মনে আছে হয়তো আমল ছেড়ে দিছে আপনি অনবরত তাদের কোনো না প্রতারণা সম্পর্কে অবগত হতে থাকবেন আপনি সর্বদাই তাদের কোন না কোন প্রতারণা সম্পর্কে অবগত হতে থাকবেন মানে ওরা দেখো আগের কথাটাকে মুখ ভাবে বলে ফেললে যারা মুসলমান হয়েছেন ওনাদের মনটা একটু খারাপ লাগবে না সাথে সাথে সাথে যদি জামাতের মধ্যে কিছু ভালো মানুষ থাকে বা জামাতের মধ্যে কিছু হায় থাকে সেটাও বলা চায় এটি তো হবে ইনসাফটা এটা তো কোরআন শিখে খারাপ। তাদের মধ্যে যারা ভালো রয়ে গেছে তাদেরকে আসতেস না করতেছে ওনার মনের দেখেছে হ আমাদের জাতি খারাপ হলো আমাদেরকে কিন্তু মানুষের খুব একটু ভালো মনে হয় না যারা আমাদের নিজেদেরকে ইন্না বলে ওদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছি প্রথমে আহি কিতাবের একটা জামাতের কথা বলা হলো এরপরে দ্বিতীয় জামাতের কথা বলা হচ্ছে <تصفيق> النصر أي. أي. كما أخذنا على بني إسرائيل اليهود فنسو حظا مما ذكروا به في الإنجين من الإيمان وغيره ونقض الميساء من الإيمان منه من؟, من الإيمان بالنبي صلى الله عليه وسلم وغيره من نصرة والتعظيم والتوقيل ونقض الميساء إجدت إراوه আল্লাহ তা আল্লাহ তাদের কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন এটা তারাও ভুলে বসছে এবং তারা রসুল সালি হাসাল্লাম রূপ পর্যন্ত সময়ের জন্য আমি তাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছি এটা হলো ওই আগের আগের পাপের ফল এটা যেহেতু তারা আমার অঙ্গীকার ভঙ্গ করছে আমার নবিকে মানে নাই এজন্য তাদের মধ্যে লাগাই দিয়েছি তো তাদের ভিতরে কেমন নিজেরা নিজেদের সাথে শাস্তি পাইতে থাকে তাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ আদাওয়া এটা জাহের ভিতরের কেমত পর্যন্ত বিহিম তারা বিচ্ছিন্ন থাকবে তাদের এক এক ফেরকার রায় এক একটা হবে ফেরকা কিন্তু প্রত্যেকটা ফেরকা অপর ফেরকা কে কাফের বলবে নাম আসছে তো হাসিয়ার মধ্যে বলছেন যে এখানে বাইনা হুম বাইনাহুমের একটা মানা এটা হতে পারে যে আহলে কিতাবদের মাঝে আমি আদাওয়াত এবং বাধা সৃষ্টি করে এই তিনটা ফেরকানদের আকিদা হলো যে হজরত আলী মালকান ইয়াদের রায় হলো যে সালাসা ইসুহু সালাসা। তিন আর তারা বলেসা আলীলা ইহ আলাহ ইয়াকুব ইয়া তারা একবার আইনে ইলাহের কায়ল আর নিস্তুর ইয়ারা কায়ল আর মালকান ইয়াদ হলো শাহিস কায়ল তো এটা মনে রাখার জন্য মানে একজন মানুষের কথা তারা একদম আর ওই নুন বলে নুনের কথা কথা বলে আর বাকি তো একটাই সাল সালা আছে ওইটা মালকান বলে শত্রুতা একটা যাওয়া আল্লাহর পক্ষ থেকে আজক কিন্তু প্রত্যেকেই তো হয়তো মনে করতেছে যে আমরা হজর আছি তারা যেহেতু ধর্মের নামে আশেবাজে কথাগুলো ছড়াইতেছে এই তাদের সাথে আমাদের যুদ্ধ করা এটা একটা ইপাদক অন্য ফেরকার আদাওয়াতের কারণে যে সকল হচ্ছে বা নিজেরাও কষ্ট পাচ্ছে এবার আন ভাবে আল্লাহ খেতাব করতেছেন বর্ণনা করছেন কিতাব কিতাবের এমন অনেক কিছু যা তোমরা লুকিয়ে রেখেছিলেন তোমাদের কিতাব তাওরাতের এবং ইংজিরের এমন অনেক বিধান যা তোমরা লুকিয়ে রেখেছিলে তা আমার এই রাসূল বর্ণনা করছেন কা আয়াতুর রাজমি ওয়া সিফাতিন নবিয়ি সাল্লাল্লাহু আলাইহি সিফাতী মানে সিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া يعفو عن كثير এবং অনেক ব্যাপার তিনি এড়িয়ে যাচ্ছেন অনেক ওয়া يعفو عن كثير মানে ইয়া من ইয়াফুর মানে কি ইয়া তরুক ইয়া তরুক মিন যালিক অনেক ব্যাপার তিনি এড়িয়ে যান হলা ইউবাইয়িনু ও অনেক ব্যাপার তিনি এড়িয়ে যান যে তোমরা ঢুকাইছো কিন্তু তিনি এটা বলেন না বলেন না কখন যদি সেটা বলার মধ্যে বিশেষ কোন ফায়দা না থাকে শুধু বললে তোমরা লজ্জিত হবে আর কোন ফাইদা হবে না তাহলে তিনি এটা বলেন না হুজুরের এটা ছিল না যেহেতু একজনকে লজ্জিত করে লক্ষী কিন্তু যেহেতু মহামালাটা যদি দিনই হয় তাহলে দিনই মহামালা হলে তো বলতেই হবে আর এটার জন্য সে লজ্জিত হবে না কিছু সেটা বলতে হবে সেখানে মহামারা ভিন্ন আর এসে গেছে প্রকাশ করতেছে হুজুরে এটার কারণে তারা লজ্জা পাইতেছিল না তারপরে হুজুরের সিপাত এটা তো হুজুরের নিজের আছে আহবার সাধারণত না এই লজ্জার করা যাবে এটা হোজার উদ্দেশ্য তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর ও হুবান নবী এই যে যদি নবী নূর হয় এই যে সকালে গেল না কিতাবের ব্যাপারে আসছে নূর তাহলে করে আসিব নুরের তৈরি পাগলগুলো ঝামেলাটা হয় সার্কাম স্যারে এই জাল হাদিস সম্পর্কে যেগুলোকে চুলো দেওয়া এগুলো শুন এখন এই হাতিস যেকোনো ভাবে এটাকে সহি না আরো কিছু বলতে তাহলে করতেই হবে এটা হলিয়াটা এখন যে এই যা সেটা বলবে ওনার বিরুদ্ধে হেদায়ত দেয় যে আমলা সন্তুষ্টির অনুগামী মানে মানে ইমান আনলে হেদায়তিন একবারে যেমন হওয়া দরকার তেমন যদি অর্থ ধরা হয় তাহলে ওখানে যে সকল তাগিদ করা হয়েছে না যেটা করা লাগবে আল্লাহকে ভয় করলেই তো ইমানটা হলে এরপরে সে আস্তে আস্তে কাবায় ছাড়বে আর একটু মুক্তাকি সাকায় আরেক মুক্তি এরপরে সব ওই এমন সব কিছু ছাড়বে যেই আল্লাহ থেকে বন্ধে গাফেল করে তাহলে সেটা একবারে তাকওয়ার উচ্চলে গেলেছে চলে গেছে তার ব্যক্তিকে শান্তির পথ দেখান و يهديهم الى صراط المستقيم دين الاسلام لقد كفر الذين قالوا ان الله هو المسيح ابن مريم هي هنا فرقه الكرهه اشين ان الله هو المسيح ابن مريم الفرقه يعقوبيه حيث جعلوه اله ترى حد عليه السلام كيف الى قرطسه هم يعقوبيه قالوا يعقوبيه من النصارى قل كما كان مختلف جايت عدد فرقه 3 ده আজাদ প্রতিহত করবে যদি আল্লাহ কে ধ্বংস করার ইচ্ছা করেন وامنه ومن في الارض جميعا توتبر بنا اي لا احد لا أحد يملك ذلك ولو كان المسيح الهنا لا قدر عليه لقد عدي فلله ملك السماوات والارض وما بينهما يخلق ما يشاء الله على كل شيء شاء رضي وقال اليهود والنصارى نحن ابناء الله واحباؤه তারা প্রত্যেক সন্তানের মতো এটা তারা আসলে কেন বলতো তো কেউ কেউ বলেন যে তাদের কিতাব গুলোতে ইবিন এই শব্দটা এই আল্লাহ সাথে শক্তিদেরকে কখনো ডাক সেখানে এই শব্দটা ইস্তেমাল হয়েছিল তাদের ভাষায় যেটাকে পরবর্তীতে দিয়ে তারপরে আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করত যেটা আব এর মোড়াবে ওটাকে তারা এইটা লাগাই দিয়েছে এইরকম খেতাব হলো ইসলামকেও করতেন খেতাব করতেন ওই শব্দ দিয়ে যে শব্দটা হলে ইবিনের মোড়াবে এটাকে তারা একবার হাকি নিজেদের কাছে রেখে দিছে আপনি যাদেরকে বলেন তাহলে তিনি তোমাদেরকে শাস্তি দেবেন কেনাক্তি তোমরা আল্লাহ প্রিয় পাত্র এটা বলে আল্লাহাদেরকে শাস্তি বাল কেনা ইউ বাংলাদি বরং তোমরা আল্লাহ যত মানুষ সৃষ্টি করছেন সেই মানুষদের মধ্যে তোমরা মানুষ নিজে শুনছিলাম তিনি বলছিল যেমন এটা তিনি সাবেদ করতেছেন যে আরো কত জায়গা আছে সবারই তো বাসার বলছে এখানে অবশ্য লোকটা বাসার বলে বসর বলছে বসর এই যে এই কাজটা করার জন্য ক্ষমতালা বলছে হ্যাঁ মালিকানা হাসে আল্লাহ অলিল্লাহ তিনি তোমাদের সামনে দিনের ঠুকুমা বর্ণনা করছেন আল্লাহ দীর্ঘ বিরতির পর দীর্ঘ বিরতির পর উদ্দেশ্য হলো যে এত দীর্ঘ সময় রসুল আসেই না এই দুনিয়াতে এতদিন পরে এলো তোমাদের বিরতির পথ ঈদ এলাম ঈসা রসুল কারণ রসুল সাল আলী মাঝে এবং মাঝে কোন রসুল ছিল মিন আল্লাহ কোন রসুল ছিল না হ্যাঁ ঈসা রসুল ছিল যে তিনের কথা গেছে পাঁচশত উনসত্তর পাঁচশো সত্তর হুজুরের জন্ম না এটা হুজুরের জন্ম পাঁচশো সত্তর মানে জন্মেরও কত পাঁচশো সত্তর আবার ছিলেন না প্রায় আশি বছরের মতো আসছেন তাহলে কত বছর পরে চারশো নব্বই বছর পরে না চারশো নব্বই বছর পরে আসছেন এই যে দেখো এই কথাটা বলার এখন আর তোমাদের সুযোগ নাই কারণ আমি তো রসুল পাঠিয়ে দিছি এখন দুনিয়ার কোন একটা প্রান্তের কোন একজন খ্রিস্টান কোন রসুল আসে নাই বলতে না এই আগে শেষ হয়ে এটা থেকে ফরাতের জমানায় যারা শুধু করেছিল মানে তাও হিদুল করেছিল তাও ইদুল করেছিল শীত থেকে মুক্ত বদ আমলের কারণে তারা শাস্তি পাবে বদ আমলের কারণে তারা শাস্তি পাবে কারণে এটা তো আকল দ্বারাই সে কি করবে জামানায় যারা শুধু মহাফেদ ছিল আমল যত খারাপ হয়ে যায় যাই হোক মহাফেদ থাকলে সে পাবে عند التوحيد شده يتاك هله اشهب فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير ومنه تعذيبكم ان لم تتبعوا هيك حديث السنه ايه دي حديث منير لا يسمع بي احد من يهودي ولا نصراني من منذ بعثني الله এরপরে আমার রেসান আমার শরীর তোর ইমানাই এই অবস্থায় যদি দেশে মারা যায় তাহলে শব্দটা হলো তিনি তোমাদের মাঝে বানিয়েছেন অনেক তিনি তোমাদেরকে বানিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী আসহাবা খ একই অর্থ খাদেম হাসেম এর জমা তো মার নদী খেলা খাতে ব্যবহার হয় আর হাসাম এটা ব্যবহার হয় পুরুষ কি শুধু হাসেম বা হাসাম বলে আর খাদাম খা দেমের জমা যেটা সেটা এই উনসার জাকর দোনো বেলায় হয় তো চাকর চাকরানের অধিকার। তোমরা সেই পবিত্র ভূমিতে প্রবেশ করো যে ভূমি তোমাদের জন্য আল্লাহ লিখে দিয়েছেন লিখে দিয়েছেন অর্থ হল আমার যেখানে প্রবেশ করার নির্দেশ তোমাদেরকে দিয়েছেন সেটা হলো এটা ওদের কিতাব লেখা আছে যে তোমরা সেখানে যাও সেটা তোমাদের ওরা নাকি সেই ইয়েতেই ফিলিস্তিনে আসে ওদের কি আসে আর কি ওরা ওরা নিজেদের মনে করে আলদে ওই ইয়েতেই বিভিন্ন রাষ্ট্র থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওরা ফিলিস্তিনে যখন এটা একটা কেয়ামতের আলামত যে এটা এটাকে ওদের মাথায় থাকবে ওরা এখানে একত্রিত হওয়াতে একটা কেয়ামতের ولا ترتدوا على ادبارهم فراء الدنيا بمن জায়গা ছড়াছড়ি থাকলে পড়ে হচ্ছে খুঁজে على ادباركم فارجعوا بنا على ادباركم ترى পিছন দিকে ফিরে যেও না تنحسموا خوف العدو فيتنقلبوا خاسرين ان فيها قوما সেখানে আছে শক্তিশালী এক জাতি মিন বাকায় বেশি বলা না কোন জায়গায় যে এক লোক ছিল ওদের মধ্যে সমুদ্রের মধ্যে দাঁড়াই তো নিচে থাকতো পানি আর যে মাছ একটা নিয়ে ইয়ার মধ্যে ছেঁকা দিয়ে খেয়ে আছে না এইগুলো কিছু মার উপর আল ওটার মধ্যে এই জিনিসগুলো আছে আম্বিয়াকে নামের সামনে অনেক অশান্ত কথাবার্তা আছে ওটা নিজেরা তো কিনবা নাই কাউকে যদি কিনে করতে দেখো এটা বারণ নষ্ট হয়ে যাওয়ার অবস্থা আমার মনে আছে আমি যখন ছোট একবারে পড়ি আমাদের বাড়িতে আল্পা নিয়ে গেছে দুইটা ছিল আমাও ছিল আবার কোরআনটাও ছিল তাহলে ছোট মানুষ কোরআনটা ভালো না কিছুক্ষণ সে মিল নাই কোরআন কোরআন ঘটনাগুলো আছে কোরআন শিল্পের ঘটনা তো বিশুদ্ধ ঘটনা একটা ছোট ভালো লাগবে আমার কাছে আমিয়াটা ভালো ওখানে বিবরণ দিতে গিয়ে ওখানে আছে এত সুন্দর ঝুমঝুমা হলো একটা বাদশার নাম সেই বাচ্চার মাথার খুলি কিচ নামের মধ্যে যদি এরকম অবস্থা দেখতে কি অবস্থাটা কি আর পুরো টে আগে এরকম ভরা তো ইসরাঈলিয়াত বলে আমরা দাউদ আছেন তো যতজন কথা যা উতার মধ্যে আছে কিন্তু ইমান এটা বলা মানে যে ওখানে এরকম একটা ঘটনা আছে জন গেছে পরে এমনি ধুইরা গনের নিচে গিয়া হ্যাঁ লাকির সাথে পেতে নিয়ে যাক আমি বলছি যে বগলের নিচে বারো জনকে বগলের নিচে নিয়ে গেছে বা জনকে ছিল না সামনে আসতেছে ওদেরকে বারো জন একসাথে ধরে বগলের নিচে নিয়ে বাড়িতে নিয়ে গেছে পরে যে বলতেছে যে দিয়ে জন্য কি আজে মাঝে পিছিয়ে গেলোদের কাজ আমি এরকম উনি নিয়ে গেছে পরে উনি সুন্দর করে মানে এই ধরনের এত কথা লিখতে অবশ্যই হাতি শরীফ এত কথা থাকবো নিজেদের কিছু বানাইছে না লিখলে তুমি খুব আমিয়দের সাথে যেমনটা রাখান গেলাম উনি আসুর আর রহমানটা করলো আমি সুন্দর আওয়াজ করবো পুরা আওয়াজটা কি করছে করছিল যে আল্লাহ করবেন সেই মাহফিলের মধ্যে সভাপতি থাকবে আল্লাহ বিশেষ অতিথি থাকবে রসুল এটা মধ্যে আল্লাহ অনেকক্ষণ লাগাই করছে এটা বললাম আমাদের নিজেদের দায় করবে فمكذبين ظنوا انهم متمكنون فجاءهم العذاب فكانوا خاسرين في سعيكم. يا موسى ان فيها قوما جبارين من بقايا عاد قوالا ذوي قوه واننا لن ندخلها حتى يخرجوا منها هم لا شكلে প্রবেশ করব না যে পর্যন্ত তারা সেখান থেকে যুদ্ধ করার কথা দিচ্ছি মানে এই মানুষগুলো এখান থেকে গতি ছেড়ে না গেলে আমরা সেই পর দাবল করবো তোমার এটা আলু ডা যে ওরা তোমার গেবি এই তো এক জমানের জবানে কি বলে যাকে মাকাল দিয়েই বলছে আর এরপরে অনেক মানুষ আসবে যারা মাকাল না হলেও হাল দিয়ে বলে যে মানুষ তারা বের হলে তারপরে আমরা গিয়ে দখলটা করবো এতে চল দিলে করবো এতে তখন কথা হলো না ওরা কে তুলতি বলতে পারে দেখো তাদের পরিচয়টা কিভাবে দিচ্ছে দুইটা লোক বললো এরা কেমন যারা ভয় করে আজানের ব্যাপারে আসছে আজানের পরে শরীফ তারপরে যুহা দুর শরীফের পরে কথাটা আসছে এই সব দলের শরীর পড়ার পরে হুদুরে বলছে তারপর সেই বারো জনের একজন যাদেরকে হজরতলি ইসলাম পাঠিয়েছিলেন করে দেন নাই সাহস ভিতর জমায় রাখছেন বা কাতামা মাতাল তারা তাদের যে অবস্থা দেখেছিল সেটাকে তারা লুকিয়ে রেখেছিল কাতা মা ইতলা অবস্থা তারা দেখেছিল সেই অবস্থাটাকে তারা লুকিয়ে রেখেছিল তাদের অবস্থা কি মানে স্বাভাবিক মূল কথা স্বাভাবিক দেহ যতটুকু তার থেকে একটু বড় শক্তিশালী হবে আবার হয়তো জংজুড় হবে এটা দেখে ওনারা কেউ জন পুরো বলে দিছে আর জন বলে বাকি ইয়াতে নকাবা কিন্তু অন্যরা বলে দিচ্ছে ওরা চিন্তা করছে অন্যরা বলে না ইয়া তো ওরা এই না অন্যরা বলে না অন্যরা লুকায় নাই তাকে লুকিয়ে রাখে নাই ওরা এটা বলে দিছে বা যাবানু সবাই বুঝবি হয়েছে তাতে কি বলেছিলেন এই যে দুইজন এই দুইজন ব্যক্তি তারা বলছে এই কলক থাকা না থাকা বরাবর এটা মেসাল দেন এই করছে যদি একটা ভয়ানের মধ্যে মেসাল দিছেন যে কাফের রাশে যত শক্তিশালী হোক মুসলমান যদি সত্যিকারে মুসলমান হোক যে এখানে যেটা বলছে যে কাফে অনেক হলেও মুসলমানদের সামনে তারা পারবে না যে একটা বিড়াল একদম দুর্বল হয়ে গেছে বুড়া হয়ে বুড়া আবার দুর্বল অসুস্থতার কারণে দুর্বল হয়ে গেছে এটা এক পড়ে আছে বিড়াল এরপর শক্তিশালী অনেকগুলো ইঁদুর আসছে দশ বারোটা মনে করে ইঁদুর আসছে আকলের দামি কি যে ইঁদুর যদি প্রত্যেক একটা জোর কামড়তে বিরালের মেরে ফেলতে পারবে না কিন্তু যেহেতু ইঁদুর ইঁদুর আর ওদিকে বিড়াল বিড়াল যদিও তো ইঁদুর প্রথমে তো বিড়ালের কাছে দিতেই ভয় পাবে কিন্তু কাছে যাবে বিড়ালে যত দূর বলি হোক কাসেও একটা তো দৌড় দিবে না একেবারে এই যে মোমেনের দিনটা বিড়ালের কাফের যত মোটা সেটাই হোক ইঁদুরের ইদুলের যদি মোমেন যদি সত্যি গেলে হয় হল বিড়াল আল্লাহ যখন আমাদের সাথে আছে